কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে শুধুমাত্র মনোহরটা কে আর পুকুরটাই বা কোথায় গুরু গল্প শুরু পলাশি যুদ্ধে ঠিক পরে বাংলায় চলছে অরাজকতা আর আজকের পশ সাউথ ক্যালকাটা তখন জঙ্গল সেই জঙ্গলের মধ্যে দিয়েই পায়ে হেঁটে বা আদিগঙ্গায় নৌকো করে লোকে আসতো কালীঘাট মায়ের দর্শনে তেমনি তিনজন দর্শন করে ফিরছেন এক বৃদ্ধ তার কন্যা এবং বছর পাঁচেকের নাতি কিন্তু একটু দেরি হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর জঙ্গলে অন্ধকার মানে আদিগঙ্গার জল রক্তে লাল হয়ে গেল বৃদ্ধকে বাঘ টেনে নিয়ে গেল আহত পড়ে রইলেন মহিলা এবং শিশু কয়েক ঘন্টা পরে সেই পথ দিয়েই নিজেদের আস্তানায় ফিরছে ডাকাতের দল মহিলা শিশুকে নদীর ধারে পড়ে থাকতে দেখল তারা ডাকাত সর্দারের নাম মনোহর যাতে বাগদি সে কাছে গিয়ে দেখল মহিলা মারা গেছেন বটে তবে ছেলেটি তখনও নিঃশ্বাস নিচ্ছে মনোহর দুর্ধর্ষ ডাকাত কিন্তু মহিলাবা শিশুর গায়ে সে হাত তুলবে না ছেলেটিকে মনোহর নিয়ে গেল নিজের রাস্তা নেয় তার নিজের বলতে ছিল শুধু এক পিসি এই ছেলেকেই সে নিজের ছেলের মতো বড় করতে লাগল নাম দিল হারাধন হারাধনের সংস্পর্শে এসে কিন্তু মনোহরের মানসিকতা পাল্টাতে শুরু করলো। আস্তে আস্তে সে ডাকাতি ছাড়লো চাষবাস শুরু করলো। পাদ্রিদের খোলা নতুন স্কুলে ছেলেকে লেখাপড়া শিখতে পাঠালো কিন্তু হারাধনকে কোনদিন বলল না নিজের সে যখন টাকা মোহর আর গয়না পাবে। তাই দিয়ে আমার শ্রদ্ধ করবি মায়ের মন্দির করে দিবি আর আর গ্রামের মানুষের জন্য পুকুর করে দিবি বাবা বাপের কথা অক্ষরে অক্ষরে পালন করেছিল হারাধন তার খোনা পুকুর এখন ভরাট করে বাড়ি হয়ে গেছে বটে কিন্তু দুটি জিনিস ঠেকে গেছে তার বাপের নামে মনোহর পুকুর রোড আর তার কাছেই পূর্ণদাস রোডে মনোহর ডাকাতের কালী বাড়ি কলকাতার গল্প দ্বীপের সঙ্গে দ্বীপের চোখে কলকাতা শুধুমাত্র মির্চি নাইনটি এইট পয়েন্ট আরো শুনতে এবং আরো জানতে लग इन करेबसाइटे रेडियो मिर्ची डट कम स्लैश कलकता अथवा मानी दीपर फेसबुक पेजे फेसबुक डट कम मिर्ची दीप